আনাস ইবনু মালিক রদিয়া তাল্লন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অতিরিক্ত লম্বাও ছিলেন না এবং বেটেও ছিলেন না ধবধবে সাদাও ছিলেন না আবার তামাটে রঙেরও ছিলেন না কেশগুচ্ছ একেবারে কুঞ্চিত ছিল না পুরোপুরি সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াত পান তার নবুয় সময়ের প্রথম দশ বছর মক্কায় এবং পরের দশ বছর মদিনায় কাটান তার মৃত্যুকালে তার মাথা ও দাড়িতে দাঁড়িতে বৃষ্টিচুলও সাদা ছিল না